ইবনু আব্বাস রদাহ তাল্লাহতে বর্ণিত যে নাবী সাল্লাহ সাল্লাম সুরাওয়াজম তিলওয়াতের পর সাজদা করেন এবং তার সাথে সমস্ত মুসলিম মুশরিক জিন ও ইনসান সবাই সাজদাহ করেছিল